অপস্থাপিত হচ্ছে بسم الله الرحمن الرحيم وَنَزَلَ لَمَّا قَالُوا مَا نَعْبُدُ الْأَسْنَامِ إِلَّا خُبَّا لِلَّهِ لِيُقَرِّبُونَ إِلَيْهِ اتا دهي قصادر بكيته اللہ تعالى اي آيات نازل کرتا قل لهم يا محمد انكم تحبون الله فاتبعوني تم رجو دی اللہ کے بھالو باشو তাহলে আমার অনুসরণ করো ইহবিহ তাহলে আল্লাহ তোমাদের কে ভালোবাসবেন এতে পূর্বে যত গুনা তার থেকে হয়ে গেছে সব গুনা আল্লাহ ক্ষমা করে দেবেন তো এতে বা এর হয় ইমানের ইমানের দ্বারা তাই না তো কেউ যখন ছেড়ে দিয়ে মুসলমান হলো তো সে করলো মার হালাতে সব গুণা মাফ হয়ে যাবে না এরপরে কেউ যদি পূর্ব থেকে মুসলমান থাকে তো মুসলমান থাকলে কারো যদি গুনা হয় তো গুনা হয়ে গেলে রসুল সাল এতেবা কি গুনা হয়ে গেছে এবার রসুল সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শ কি কোথাও করো রসুল সালি হাসলাম থেকে হয়। হয়নি কিন্তু সব কাজ কি রসুল করে দেখাই বলে গেছেন যে রসুল সালামাফ হয়ে যাবে যেহেতু সেই হিসাবে বলছে। আতি আল্লাহ ওয়া রাসূল فيما يأمركم به من التوحيد فان تولوا ترى اذا مكفر يا نه اعرضوا عن الطاعه فان الله لا يحب الكافرين لا يحب الكافرين এখানে আল কাফিরিন না বলে আল্লাহ তাআলা لا যেত এখানে ইসমে জাহির রাখা হয়েছে ইসমে যমিরের জায়গায় فيه اقامه ظاهر مقام المزمر اي لا يحبهم بمعنى انه জগতের উপর মনোনীত করেছেন আলা ইব্রাহিম আলা ইমরান উদ্দেশ্য হলো বিমা হুমা আং ফু হিমা তাহলে আল শব্দটা এখানে আবার আল শব্দটাকে জায়দ না বলে এভাবেও রাখা যাবে তাহলে আলহ ইব্রাহিম আলহ ইমরান দ্বারা উদ্দেশ্য হবে ওনাদের আল আলী ইব্রাহিম তো ইব্রাহিম আর আল আহ ইমরান ইমরান দ্বারা কে উদ্দেশ্য দুইটা কৌল আছে কে বলে ইমরান হজরত মুসা আলি ইসলামের আব্বা। আর আরেকটা কৌল হলো যে না হজরত মারিয়াম আলিহা সালামের আব্বা দ্বিতীয় কৌলটেই রাজে যেহেতু সামনে হজরত মারিয়াম আলিয়া সালাম এবং আলী ইসলামের তাজ সেটা করি না যেখানে আল আহ ইমরান দেওয়ার উদ্দেশ্য হবে হজরত মারিয়াম আলী ইসলামের আব্বাহ আল আহ ইমরান যে শব্দটা দিয়ে কুরাসুরান নামটা রাখা হয়েছে তো আল্লাহ তালা আদম নোহ ইব্রাহিম এবং ইমরান অথবা ইব্রাহিম এবং ইমরানের খানদান গ্র জগতের উপর মনোনীত করেছেন বিজা আলীম যে তাদের বংশধর থেকেই নদী বানিয়েছেন অন্যের থেকে এর অর্থ হলো একে অন্যের সাদৃশ্য পূর্ণ সবাই সালে সবাই সালেম যখন তিনি বুড়ু হয়ে গেছেন এবং সন্তানের প্রতি আগ্রহী হয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তিনি করছি। যে আমার পেটে যে বাচ্চা রয়েছে তাকে আমি আপনার জন্য অবসর রাখবো মাফি বতনি আমি আমার পেটে যে বাচ্চা রয়েছে তাকে আপনার জন্য অবসর রাখব। তো হজরত মারিয়াম আলী ইসলাম যখন ওনার আম্মার পেটে তখনই ওনার আব্বা ইমরান দুনিয়া থেকে চলে গেছে তো হজরত মারিয়াম আলি ইসলাম যখন জন্ম হয় তখন তিনি ইয়তিমা তো পেটে থাকাকালে ওনার আম্মা ওই জমানার রীতি হিসাবে যে এবার একটা ছিল যে কোনো ব্যক্তি তার নিজের কোন সন্তানকে জন্য আল্লাহ ফারেক করে দিত দিতে হবে আল্লাহ দিনের কাজ করবে কাজ করবে এবং কোনো বিশেষ প্রতিষ্ঠান জায়গা এটার ক্ষেত্রতেই সে ব্যস্ত থাকবে তো সেই হিসেবেই তিনি ওনার পেটে যে বাচ্চা সেটার জন্য মানত করছেন এটা তো ওনার ধারণা ছিল যে ছেলে হবে তো ছেলেকে বাইথুল মোকাদ্দিদমতের জন্য দিয়ে দেব এই ধরনের তিনি এই মানটা করছেন মিননি কব্বী তিনি অবস্থায় ইমরান দুনিয়া থেকে চলে গেছেন ইমরান এর স্ত্রী কন্যা সন্তান প্রসব করলো আতহা কন্যা সন্তান প্রসব করলো তখন তিনি আপনার কাছে আমি তো কন্যা সন্তান প্রসব করলাম से प्रसव करके এই সুরতে সেটা হবে আগে আল্লাহারি জানা ছিল আর কে জানা কারোই জানা ছিল না সেই হিসাবে এখানে আহ এটা এসপে তফজিল মানায় বলার প্রয়োজন নাই ওয়াজার আগে ওয়াজার আগে তো শুধু আল্লাহরই জানা ছিল অতএব এখানে আলম বিমানা আলিমুন এটা বুঝালেন এটা হলো যদি ওয়াজ আত বলা হয় তাহলে এটা জুমাই মাতারেজা আল্লাহ সেটা সামনের কথা ব্যাখ্যা করতেছেন তাহলে যদি এটা হয় তাহলে সামনের কথাটাও হাজর তাইতো এই কথাটাও কথা সেই হিসেবে কথাটা ব্যাখ্যা হবে যে কন্যা সন্তান আমি প্রাপ্ত হয়েছি তার মতো পুত্র সন্তান যেটা আমি তলব করেছিলাম সেটা তো এই কন্যা সন্তানের মতো না যেটা আমি প্রাপ্ত হয়েছি তার মানে পুত্র সন্তান দ্বারা খেদমতের কষ্ট করা যায় কিন্তু কারণ পুত্র সন্তান দ্বারা ইউক সাধুর পর একটা বিহি হবে ইহি কারণ পুত্র সন্তান দ্বারা খেদমতের কষ্ট করা যায় তাকে খাদেম মাননো যায় কিন্তু কন্যা সন্তানের কাবিল না এবং তার উপর যে সকল আওয়ারেজ আসে হায় ইত্যাদি এগুলোর কারণে সে তো খেদমতের না এটা তিনি বলতেছেন পরবর্তীতে আমাদের দৃঢ়ের মধ্যে সম্পূর্ণরূপে যেটা এসে গেছে না সেটাই ভাবে মোসানেফে বললেন এটা হলো তার মানে হলো পরের কথাটাও উম্মে মারিয়া কথা ঠিক আছে যেই পুত্র সন্তান সে চেয়েছিল সেটা এই কন্যা সন্তানের মতো না যেটা তাকে দেয়া হয়েছে বরং যেটা দেয়া হয়েছে সেটা সে যেই জাকার চেয়েছিল সেটা চেয়ে অনেক দামে এটা হবে তখন অর্থটা লাইসা জ যে পুত্র সন্তান সে চেয়েছিলাম এটাকে যদি আল্লাহ কালাম ধরা হয় তাহলে হবে এটা কিন্তু মোসানি রাহিমল এটাকে ওই উমারিয়ামের কথা ধরছে মানাটা হবে এবার একটা আসলে এমন সহজ ছিল কথাটা কথাটা উম্মে মারিয়ামের যেটা মোসান করছেন এইভাবে তখন এটা মানাটা হবে কল কলবের সঙ্গে তিনি তো বলছেন আমি তার নাম রাখলাম আমি তাকে এবং তার বংশধরকে আপনার আশ্রয়ে দিচ্ছি বিতাড়িত শেখ আপনার আশ্রয়ে দিচ্ছি যত বাচ্চা জন্মগ্রহণ করে সবাইকে শয়তানে স্পর্শ করে হে না ইউলাদ যখন জন্ম লাভ করে ফয়েস তাহিল তখন সে চিৎকার করে কাঁদতে থাকে ইল্লা মারিয়াম এবং তার ছেলে বাদ আলী আসালাম এটা থেকে বাদ বাদছিলেন। ছিলেন এবং এটা এই যে শয়তানে স্পর্শ করে তো শয়তানের স্পর্শ কারণেই কাঁদে এটা কোনো জরুরি না বরং কান্নার অন্য কারণও থাকতে পারে সেও স্পর্শটা করে যদি কাঁদ না এর অর্থ কি আর কিটা বুঝছো কি না খোঁচা দিলেও কি একবার ওই যে ভালো করে খোঁচা দিবে যে ব্যথা পায় এখানে আসলে যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে শৈতানের মস্করে ওদিক দেশে চিৎকারও দেয় এই মসের কারণে এই চিৎকার এটা সব ক্ষেত্রে জরুরি না এটা হলে যদি কোনো বাচ্চা দেখা যায় যে চিৎকার দেয়নি থমকে রয়েছে তাহলে এটা না মস করছে সে চিৎকার দেয় না অসুবিধা আছে না হম এই তো এই তো এটা এটা তো বললো তো মানে এটা দ্বারা তো এটা বোঝা যায় কিন্তু এটা সব ক্ষেত্রে জরুরি না এটা কথা আরকি সব ক্ষেত্রে জরুরি না মানে যদি চিৎকারটা না দেয় তাহলে সয়তারে তাকে স্পর্শ করে নাই এটা বলা যাবে না মানে ফাটাতে সবই হওয়া জরুরি না এটা লিপ্তা আতিব হতে পারে না এটা বললাম তখন তার উত্তম রূপে ফা রব্বুহা এই এখানে ফাটাও বোঝা যায় যে আগের কথাটা মারি উম্মে মারিয়ামের কথা হবে উম্মে মারিয়ামিটা বলছেন এরপরে যেন আল্লাহ তালা বলতেছেন যে তখন তার রব তাকে গ্রহণ করে নিলেন বি কবুল হাসানিন তারপরে প্রবৃদ্ধি দান করলেন ও আমা নবাতা নবাতা বিসানিন তাকে সুন্দর গড়নে সৃষ্টি করলেন বিখল ইন সুন্দর গড়নে তাকে সৃষ্টি করলেন দান করেছেন সবাই যে বাচ্চা সুন্দর ভাবে বড় হতে থাকে অঙ্গ সুন্দর হয় এটা পরে যে মোসানিফে বলতেছেন যে আমার ব্যাখ্যা হলো যে একদিনে এতটুকু বেড়ে যেত যতদিনে অন্যান্য বাচ্চা এক বছরে বেড়ে যেত এটা কোনো যে অন্যান্য বাচ্চা এক বছরে বিহা উম্মা উম মুহা আল আহবার সাদান তো যখন মেয়েটা একটু বড় হয়েছে তখন হজরত মারিয়াম সালামের আমা হজরত মারিয়াম আলহিমকে নিয়ে এলেন আল আহবার আপনারা নেন তখন তারা সবাই এই বাচ্চাটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলো সবাই নিতে ইমাম ইহিম কারণ তিনি ছিলেন তাদের ইমাম এর মেয়ে ইমাম মানে এটার মানা হলো যে তিনি তাদের সর্দার ছিলেন এই অর্থে তিনি তার নবী ছিলেন না নবী ছিলেন না ফল এ তো ওই উপস্থিতদের মারিয়ামিয়া মারিয়াম আলীহা ইসালামের খালু খালু তো সেটা বললেন লিআ ফল তখন অন্যরা না লটারি ছাড়া আপনাকে এমনি দেব না আমরা তারা সবাই তাদের কলম ফেললেন এই কথার উপর সবাই কলমটা ফেললেন পানিতে যার কলমটা পানিতে স্থির থাকবে এবং উপরে উঠে থাকবে আলা পানিতে স্থির থাকবে এবং সেটা পানির উপরে ভাসবে ডুবে যাবে না যার কলমটা পানি স্থির থাকবে এবং ডুবে যাবে না আউলা বিহা এটা হয়তো হাজার জাকারিয়া আলি ইসাল্লামকে আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিচ্ছেন যে এইভাবে করলে যারটা স্থির থাকবে সেই আহাত হবে কথা বলছো না, এটা হয়তো ওহির মাধ্যমে জানানো হয়েছিল নতুবা স্বাভাবিক ভাবে তো কলম যেহেতু কাঠের কলম স্বাভাবিক নিয়ম হলো যে পানি চলতে থাকলে এটা পানি আস্তে আস্তে চলে যাবে স্বাভাবিক নিয়ম তো এটাই জানানো হয়েছিলেন মসজিদ মসজিদের মধ্যে ছোট্ট একটা হুজরা বানিয়ে দিলেন মসজিদের এক পাশে বিসুললামিন একটু উঁচু করে সিঁড়ি সহ লাহ তার কাছে হাজর জাকারিয়া আলহ সালাম ছাড়া কেউ যেতে পারতেন না বা যেতেন না তিনিা তিনি তার কাছে যেতেন যে তো তিনি তার কাছে গিয়ে শীতকালের ফল পেতেন গরমকালে গরম কালের ফল পেতেন শীতকালে কামা কল আনা যেমন আল্লাহ বলতেছেন কাফালাহা প্রথমে শুরুতে আছে তার তত্ত্বাবধায়ক হলেন দমি দমা ইলাইহি মানে জাকারিয়া নিজের সঙ্গে তাকে মিলিয়ে নিলেন অফি কিরা আতিন বিদী মানে জাকারিয়া আলো হলো তো এই যে জাকারিয়ার মধ্যে দুই কেরাত এটা হলো তাসদিদের সুরতে কিন্তু তাকফিফের সুরতে জাকারিয়ার মধ্যে এক কেরাত সেটা হলো মমদুদের কেরাত তাহলে কেরাত এখানে দুইটা আর জাকারিয়ার মধ্যে দুইটা তবে জাকারিয়ার ওখানে যদি পড়া হয় তাহলে জাকারিয়া মামদুদ খাস তাহলে কাপ তিদ পড়া হলে জাকারিয়ার সেখানে দুই কেরাতা জাকারিয়া আমরা যেটা পড়ি কাপা জাকারিয়া আর কাফালাহা জাকারিয়া উ এই মর তিনকে রাতে মানে যেহেতু তিনি মাননটা করছেন সেই হিসাবে এই ছেলে হলে এইভাবে আর তখন এমন রেওয়াজ ছিল বাকি মেয়ে হয়েছে তো আল্লাহ ওনাকে যে কোনো ভাবে জানাই দিচ্ছেন যে মেয়ে হয়েছে এটা এটাই এ অবস্থায় তুমি দিয়ে দাও এটাকে আল্লাহ তালা কবুল করে নিলেন তো বাস এটা পৌঁছাইছেন ছোট বাচ্চা থাকা খালি কোনো রেবাহাতে আসছে যে ওই দুধ দুধ পান করার সময়ই যখন দুধ পান করতেছে তখনই দিয়ে দিস তখনই দিয়ে দিছেন তাহলে জাকারিয়া আলিহাম তিনি দুধ করাবার জন্য একটা যদি জাকারিয়ার মধ্যে নসব পড়া হয় তাহলে এবং পড়া হয় তাহলে তার বিশেষ ঘরে বা হুজরায় প্রবেশ করতেন যখনই তিনি তার কাছে তার হুজরায় যেতেন আল গোরফা ওয়াহিয়া আশরাফুল মজালিস ওয়াহিয়া মানে হলো এটা আসলে ওয়াহিয়া না হয়ে হুয়া হলে সুন্দর হইত অন্য এ হুয়া আছে তার মানে আশরাফুল মাজালেস এটা আশরাফুল আশরাফুল মাজ গুরফ আর মাহানা না এটা হলো মেহরাবের মাহানা ওয়াজাদ ইন্দাহ যখনই তিনি তার কাছে তার বিশেষ কক্ষে যেতেন ওয়াজাদ ইন্দাহ তখনই তিনি তার কাছে রিজিক পেতেন মানে প্রত্যেকবারই পেতেন মরিয়মো তো তিনি বলতেন হে মরিয়মি হাদা তুমি এটা তোমার কাছে কোথা থেকে এলো কৌল তিনি কোনো হক ছাড়া রিজিগেন তাপসির কাটা ঘটনা দিচ্ছেন তিনি বলেন যে রসুল সল্লাহ আলী হাসাল্লাম একদিন টানা কয়েকদিন অভুক্ত তো পরে রসুর সাল আলী হাসাল্লাম এই স্ত্রীদের ঘরে গেছেন কিন্তু কারও ঘরেই কোনো খানা নাই। তখন কারো ঘরেই না পেয়ে হাজার কাছ থেকে চলে গেছেন চলে যাওয়ার একটু পরেই হাজর ফাতেমা রাদী ওনার জন্য দুইটা রুটি এবং কিছু গোস্ত পাঠাইছেন তো তখন তিনি ওই ওই রুটি গোস্তে কিছু নিয়ে একটা পেয়ালার মধ্যে রাখছেন রেখে এবার বলতেছেন যে আমি এটা আল্লাহর নিজে খেয়ে ফেলবো নিজেদেরকেলী হাসান আবার আসছেন আসার পরে হুজুর বসাইছেন তখন হুজুর বলেন যে হালুম মেইয়া বুনাইয়া কি দিবা নিয়ে আসো পরে তিনি ওই পেয়ালাটা নিয়ে আসেন তো যেই পেলাটা খুললেন ফাইদা হিয়া মমলু আতুন হুফজান পেলাটা দিয়ে খুলছেন তো দেখেন একদম পুরো পেলাটা ভরা সামনে পেশ করছেন পেশ করার পরে এবার হুজুরে বলতে ফাতেমা তিনি জবাব দিতে ঠিক এই আয়াতের এই প্রশ্ন সাথে এরপরে রসুদাম আলীর কাছে তারপরে আসছেন অতিরিক্ত যে খবরটাকে রয়ে গেছে যখন তিনি এটা দেখলেন যখন তিনি বার্ধক্য হয়ে গেলেও সন্তান দিতে পারেন ও কাহা আহলু বাই তার পরিবারের সদস্যরা সবাই দুনিয়া থেকে চলে গেছে এই তখন তিনি এটা দেখে তিনি বুঝতে পারছেন যে আল্লাহ জানা ছিল না আল্লাহ পারেন এটা তো এমন একটা আকিদা যেটা ছাড়া ইমানে মোকাম্মল হবে না নবী এটা জানবেন না এটা কল্পনা করা যায় এটা হলো যে আল্লাহ তালা পারেন তো সবকিছুই কিন্তু আল্লাহ তালা তো আদতের খেলা যে এই কাজটা করেন কিনা এটা জানা ছিল না যেহেতু আরে মনে করো যে আল্লাহ আমার আমার পেটের থেকে একটা বাচ্চা তো আল্লাহ তালা পারেন এটা এই আছে না কিন্তু আদতের খেলাফ এটা করেন কিনা এটা তো দেখি তো না এই জন্য এটা করা যায় এইটা হলো কথাটা এখানে কথাটা এটা যে আদতের খেলা আল্লাহ তালা করেন কিনা দেখলেন যখন তিনি শেষ রাত্রিতে নামাজের জন্য তার বিশেষ কক্ষে মেহরা বিশেষ কক্ষে ঢুকলেন তখন তিনি আল্লাহ তালা কাছে দোয়া করতেছেন কোরআনে ক্রেমের যত দোয়া আসে যে এটা এই বিভিন্ন ব্যক্তিদের জবান দিয়ে আল্লাহ বেদ করেন এই দোয়াগুলো আসলে এই দোয়াগুলো গুলো করার পরে আল্লাহ কবুলিয়তের কথা বলেন তো কোনো জায়গায় শব্দ বলেন না কিন্তু বিবরণ দিয়ে বুঝেছে যে আল্লাহ তালা কবুল করে নিয়েছে তার মানে এই দোয়া এমন একটা দোয়া যেটা আল্লাহ কবুল করছেন এটা আমাদেরকে শোনাই দিয়েছেন এর অর্থটা কি তুমি এটা করো এটা হলো উদ্দেশ্য মানে এটা এমন একটা ফরম তাকে আহ্বান করলেন তো মালা ইক্রিউ যখন তিনি তার মেহরাবে নামাজের জন্য দন্ডায় মান ছিলেন বিশেষ কক্ষে তো তাহলে কি করা যায় না যেভাবে আসছে আসছে গেল সুরু কাহ মান আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া এটা আল্লাহর পক্ষ থেকে রাখা নাম কবুল যে আল্লাহর কালিমার সমর্থনকারী হবে আল্লাহর কালিমার সমর্থনকারী হবে কালিমাতিনাল আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হল আইবে আলহ ইসলামের সমর্থনকারী হবে কোন কথার সমর্থনকারী যে তিনি এসে তাজদিক করবেন যে হাজত ঈসা আলী ইসলাম রুহ্লাহ রুহুল্লাহটা কি আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র আত্মা রুহুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র আত্মা সব নবীদেরই বিশেষ কিছু লকব ছিল হাজুরা আলি ইসলাম ছিল এটা কালিমা তু ইসা এটা ছিলাম ইহা ইহা রোহ الله মুহম্মদ রসুল এই কালিমা গুলি ভেবেছে প্রথম অংশটা এক পর অংশটি ভিন্ন তো এই তাহলে আনু এটা মুসাদিকান এর মফুল তিনি অনুসৃত হবেন মতবু আন ও নারীদের থেকে দূরে থাকবেন নবী হবেন দেখো নবী হওয়ার পর নবী হওয়ার পর মিন বলা প্রয়োজন আছে আমরা যেভাবে সাহিনের মানাটা বুঝি সেই হিসেবে প্রয়োজন নাই মানে কেউ কাউকে যদি তুমি বলে ফেলো যে আল্লা এরপরে আবার মাওলানা মাওলানা বলার দরকার আছে মালানা মোহাম্মদ ইসমানি তো আমরা এটা এইভাবে বুঝি যে সালাহ সালেহ এটার মানাটা যেন নবীর নিচু লেভেলের আসলে ওয়াকি না বরং সালে হে এর মানা হলো মানে আল্লাহ তা একটা বান্দাকে যেমন চান আল্লাহর মানসা এর উপযুক্ত আল্লাহর মানসা উপযুক্ত এই সলাহটা সবচেয়ে বেশি থাকে হলো নবী নবীদের মধ্যে আম্বিয়াদের মধ্যে আর এই সলাহটা ধীরে ধীরে ধীরে ধীরে আসতে আসে নিচে নামতে থাকে এজন্য নবীরা হলো সবচেয়ে বড় সালে নবীরা সবচেয়ে বড় সালে সেই হিসাবে নবী বলার পরে এটা এটা এটা যেন তাপসিরি এটা কি সিফাতে দেহা নবী তো সালে হিন্দুর অন্তর্ভুক্ত হবেই হবে তিনি অন্যান্য নবীরা যেমন কোনেন নাই কোনো গুনা করেন নাই কোনো গুণাহের কোন দিলে আসে নাই এটা ওনার খুশুত গুনাহের মুনাফিনা গুন ওলা হাম্মি ও হাম্মা বিহা নবুয়ের মুনাফিনা গুনিয়া আলি ইসলাম কে আল্লাহ তাহা এই খুশুসিয়াও দিচ্ছেন যে ওনার ভিতরে হাম্ম আসতো না এই কথাটা বুঝছো কিনা এইতো এটা যে বলছেন যে এটার অর্থ হলো যে এটার বকো মুমকেন এটার বুকো মুমকেন এটা হলো এখান থেকে শুধু সাবিত এটা এটার বুকুটা বিহা এবং কখনো ওনার হাম্ম আসেনি তবে ওই যে বললাম যে হামটাও মুসলমানদের হাম যেমন ওরকম হাম না কারণ ওই নফসের সারারত থেকে নফসের সারারত যেটা সেটার থেকে আমেকরাম নফসের সারতের কারণে যে একটা হামটা আসে এই হামটা আমেদেরও আসতো এই জন্যই উনি ওই কথাটা বলতেছেন এই যে এখানে নবশে আমার যেটা আমর করে এই আমরটাই হলো এখানে হন বাকি ওনারা মোতা আসের হন না এত কথা